হাদিসকে শক্ত করে আড্ডায় কামড়ায় ধরে রাখতে হবে কোরআন এবং সহি হাদিস থেকে যদি সরে যায় বিচ্ছুত হয়ে যায় সে আর এতে উপরে থাকতে পারবে না সে এ তেদাল থেকে সাত থেকে মধ্যপন্থা থেকে সে বিচ্ছুত হয়ে যাবে যতটুকু সম্ভব অর্জন করার জন্য চেষ্টা করতে হবে এলেম না থাকলে জাহালত বিস্তার করে জাহালত বিস্তার করলে উগ্রপন্থা বিস্তার করে অথবা শিথিলতা বিস্তার করে দেখবেন যে একটা মূর্খ লোক সে উগ্রপন্থী হয়ে যায় কারণ তার ভিতরে এলমে শরী নেই আর যার ভিতরে এলমে শরী যথাযথ আছে তিনি কখনো উগ্রপন্থী হন না এজন্য পৃথিবীতে যত বড় বড় কোরআনার ওলামারা ছিলেন তারা কখনো লাগবে ওলামাইকেরাম বিহীন নিজে নিজে বিচ্ছিন্ন থাকা যাবে না বিচ্ছিন্ন থাকলে আপনি মধ্যপন্থা থেকে সরা যাবেন আবার ওলামাইকেরামের বিরুদ্ধে ফটোয়া দেওয়া যাবে না দেখা যায় অনেক ভাই আলেম যারা সহি মানহাজের আলেম সে সমস্ত ওলামাদের সোহবত লাগবে সোহবত বিচ্ছিন্ন হয়ে নিজে নিজে কোরআন সুন্না গেলে শিখতে গেলে তাহলেও এই ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যত যত যুবক যত লোক দেখবেন যে খাবার দিকে উগ্রপন্থার দিকে গেছে। তারা বঞ্চিত কারণে গেছে। তাবেইনদের মধ্যে যেই তাবেইগুলো মানে যেই যুবক গুলো সাহাবাইকে নত পান নাই তারা খারেজি হয়েছে তারাই উগ্রপন্থী হয়েছে ইসলাম যারা সাহবাইকে নত পেয়েছেন তারা একটাও উগ্রপন্থী হন না আর যারাই ওলামা একে থাকবে তারা উগ্রপন্থী হবে না তবে ওলামা নির্ণয়ের ক্ষেত্রে জামাতের মধ্যে থাকতে হবে ওয়াস মধ্যে থাকতে হবে জামাত মানে আবার কোন দল না কোন সংগঠন না জামাত মানে আহালু সাল জামাত এটাই একটা দল এটাই একটা সংগঠন আমার আকেইদা হবে আহ্নাল জামাতদে বিশ্বাস করেন হে আমার দলের না এটাকে বলা হয় ইসলামের ভাষায় জামাত এই জামাতের সাথে থাকতে হবে মানে আকৃদার ক্ষেত্রে আমাল এর ক্ষেত্রে আহলুসন্না জামাতের বাহিরে যাওয়া আল্লাহ সুবাহ আমাদের সবাইকে উম্মতে ওয়াসা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহর দিনকে আমাদেরকে সঠিক ভাবে জানার আমল করার তৌফিক দান করুন আমিন